হায়শার রাজ্লাহ দলান্ন হতে বর্ণিত তিনি বলেন আমরা হজের উদ্দেশ্যেই মদিনা হতে বের হলাম শারিফ নামক স্থানে পৌঁছার পর আমার হায়জ আসলো আল্লাহ রসুল সাল্লা সে আমাকে কাঁদতে দেখলেন এবং বললেন কি হল তোমার তোমার হায়জ এসেছে আমি বললাম হা তিনি বললেন এ তো আল্লাহ তালই আদম কন্যাদের জন্য নির্ধারণ করে দেয়া সুতরাং তুমি বাইতুল্লাহ তাওয়াব ছাড়া হজের বাকি সব কাজ করে যাও আয়শা রাজেলাউ তাল আহা বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার স্ত্রীদের পক্ষ হতে গাভীর কুরবানি করলেন